حمدًا لسام لفضلك المتواني يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنع يمجد أو ظريح باني سحب الغواية حولها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 السلام عليكم সালামালিকুম الله وبركاته রসুল সাহাবসলিমন কীরা বাদ ফ রহমা ত يس باطو استوى الله على العرش هي وقوله تعالى الرحمن على العرش استوى في سبع مواضع في سوره الاراف قوله تعالى ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش وقال في سوره يونس عليه السلام ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش وقال في سوره الرعد الله الذي رفع السماوات بغير اماد ترونها على العرش وقال في سوره طه الرحمن على العرش استوى وقال في الفرقان ثم على العرش ثم على العرش الرحمن وقال في سوره الف لام السجدة الله الذي خلق السماوات والارض وما بينهما في ست ايام ثم على العرش যার কোন শরিক নে রবুল্লা আলমিন সমস্ত সৃষ্টির উর্ধ্ব আকাশের में আর সালাত এবং সালাম নাজি লক্ষী মোহাম্মদুল রাসুল্লাহ সাল আলি আসাল্লামের ওপর যাকে নৈশ ভ্রমণে ইসরা এবং মেয়েরাজে নিয়ে যাওয়া হয়েছে এবং মেয়েরাজে আকাশ পথে সাত আসমানের ওপর নিয়ে যাওয়া প্রমাণ করে এ নবী কী সাল্লা সালামের মেয়েরাজের ঘটনা প্রমাণ করে যে আল্লাহ আলমিন আকাশের ওপরে সর্বত্র বিরাজমান না আর মমিনের কলবে কলবে না আমাদের আল আফিদা আল ওয়াসেথিয়ার ধারাবাহিক আলোচনার আজকে একাদশ পর্ব এগারো নম্বর আলোচনার পর্ব বিষয়বস্তু হচ্ছে আল্লাহ হাব্বুল আলমিন তার আরও সে সমুন্নত এ বিষয়টি এবং তার সাথে এরপরে আরেকটি বিষয় এর সাথেই সম্পর্কিত তা হচ্ছে আল্লাহ আব্বুল আলম সকল সৃষ্টির ঊর্ধ্বে সৃষ্টির मद्धे बरंग तेनी और एबंग तेनी सु उच्चे। ओपुरी अल्ला आलमीन आमन्नत आसमान जमीन समस्त सृष्टिर अब्बुल आलमीन ए विषय सतट टी आयात कौर के যে সাতটি আয়াত এখানে নিয়ে এসেছেন এম ইসলাম এই বিষয়ে বিধাতপন্থীরা বিভ্রান্ত কেউ বলে মমিনের কলবে কলবে আল্লাহ কলবুল মমিন আরশুর রহমান একেবারে ভ্রান্ত কথা আরবিতে পড়লে আমাদের দেশের অশিক্ষিত সব জায়গায় সবকিছুতেই একেবারে এগুলি এমন ইসলাম পরিপন্থী কথা হ্যাঁ যেটা কুফরি বললে সেটা একটু বড়ি হবে না সমস্ত সৃষ্টিতেই যদি আল্লাহ হবে একাকার হয়ে থাকেন তো যারা আল্লাহ বলছে যে আমরা তো আল্লাহকে উদ্দেশ্য করি তো তার পূজা করছে গাছপালার গাছের ভিতরে আল্লাহ আছে সূর্য চন্দ্র যারা পূজা করছে তাতেও তো আল্লাহ আছে একেবারে এই স্পষ্ট কুফুরি কথা মানুষের ভিতরে আল্লাহ আছে হোসেন মানুষের হাল্লাচের ভিতরে আল্লাহ আছে সেই আনাল হক বলেছে কোনো অপরাধ করেছে তাই না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 মহান আল্লাহর আরো সে হওয়ার প্রমাণ বলছেন মহান আল্লাহর বাণী আর যিনি। তিনি এ বলে একটি করে বর্ণনা শুরু করেছে সাতটি জায়গায় রয়েছে কোরআন কেরিমে এবং আয়াত নম্বর আপনাদের সামনে পেশ করা হবে আল্লাহ রব্লাম আরো সে সমুন্নত এছাড়া অন্য কোন শব্দ দিয়ে অর্থ করা যায় না এ বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিভিন্ন আপনাদেরকে নিয়ে আসতে বলছিলাম তাহলে সুবিধা হয়তো কিন্তু আপনারা তা করতে পারলেন না যাই হোক কিন্তু আমি সেগুলি জায়গা হচ্ছে সুরে আরাফে ধারাবাহিক ভাবে দেখলে সুরে আরানীন নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশ সময় এবং পৃথিবীর সৃষ্টি করেছেন সুরে আর কি বুঝলেন থেকে যখন সোম্মা অতপর দিয়ে বলা হয়েছে আর প্রত্যেকটি আয়াতের সুম্মা দিয়ে আসবে সুরায় তোহার আয়াতটি ছাড়া আর রহমান আর সিস্তাওয়া ছাড়া সবগুলি তো আছে আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করার পরে আরো সেটা তার আখি বিলম্বের জন্য আসে তার আখি বিলম্বের জন্য আল্লাহ রবুল আলমিন আসমান জমিন সৃষ্টি করার পরে আরো সে সমুন্নত আর সে মালিক হননি হ্যাঁ যেমন বিনাটপন্থীদের অর্থ যদি বললেন যে আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করার পরে আরসের মালিক হইলেন নিজের ক্ষমতাধীন করা নয় ইস্তাউলার অর্থ নয় বরং ইস্তাওয়ার চারটি শব্দ দিয়ে আরবির প্রতিশব্দ। ইস্তার চারটি শব্দ দিয়ে তোর করেছেন সালাফন এই চারটি শব্দ আপনাদের সামনে উল্লেখ করব এবং তা উল্লেখ করেছেন শেখ সহালে সুরা আর উন্নত আসমান জমির সৃষ্টি করার পরে সুরা ইউনুস আল্লাহ করেছেন আব নিশ্চয় তোমাদের প্রতিপালক রাত সৈর মোহনাল করেছেন আল্লাহ রাফাওয়া বেগাই আমার দিন তারাও না আল্লাহ সেই সত্তা যিনি আকাশ সমূহ সমুন্নত করেছেন উচ্চ করেছেন উঠিয়েছেন রাফা আকাশ আমাদের উপরে আছে রাফা আমাদিন বেগাইরে আমরা খুঁটিতে আমদ মানে হচ্ছে খুঁটি আমুদ বা হচ্ছে বিনা খুঁটিতে যা তোমরা দেখছো অর্থাৎ কোন খুঁটি নেই যা তোমরা দেখতে পাচ্ছ কারণ খুঁটি থাকলে তোমরা দেখতে পাচ্ছ যেতে যে খুঁটি লাগা আছে আর খুঁটি গুলির ওপর পিলার গুলির উপর আসমান দাঁড়িয়ে আছে বেগাইরে আমরাও নাহা বিনা খুঁটিতে যা তোমরা দেখছ তাহলে এই আয়াতের সঠিক তফসিল হচ্ছে যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন বিনা স্তম্ভে আসমানের কোন স্তম্ভ নেই কেউ কেউ একটু ভিন্ন তফসিল করেছে সেটাও শুনিয়ে দিন আল্লাহ আকাশ সমূহকে সুচ্ছ করেছেন বেগাইরে আমরা বিনা খুঁটিতে বেগাইরে আমাও নাহা মানে খুঁটি তোমরা দেখতে পাচ্ছ না তাহলে এখানে তারা বলতে চাইছে যে খুঁটি নেই কথা আয়াত স্পষ্ট নয় কিন্তু খুঁটি তোমরা দেখতে পাচ্ছ না তোমরা হতে পারে দেখতে পাচ্ছ না এই রকম কেউ কেউ করেছে কিন্তু এই তফসির সঠিক নয় আগে ঠিক তফসির অতপর তিনি আর সমুন্নত হয়েছেন সুরায় রাত আয়াত নম্বর দুই রহমান্নলে তোহার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 আর তারপরে নম্বর গুলি কি জায়গা আলা এখানে আয়াতটা লিখতে ভুল আছে সুরেফুর খান দেখা যাক আট নম্বর উনসাট কারণ আয়াত এইভাবে নেই যেভাবে এখানে টাইপে আছে ওইভাবে আয়াত থাকার কথা নাই খলেন সে খুলতে পারে আগে 59 ये देखें अल्लाह अल्लजी खलाक़াস সামাওয়াতি ওয়াল আরদামা বাইনাহা ফী সিত্তাতায়াম সুম্মা ইস্তাওআ আলাল আরশ সুম্মা ইস্তাওআ আলাল আছে কি আল্লাহুর রহমান আল্লাহুল্লাজি খলাকাস সামা সূরা ফুরকানি সুম্মা ইস্তাওআ আলাল আরশে আর দেখেন এখানে কিভাবে আছে তারপরে আর রহমান ওয়া আল আর্শে আর রহমান ও আরমান আর রহমান লাগিয়ে দেওয়া হয়েছে এই জন্য অর্থ মিলানোর জন্য অতফার আরসের ওপর রহমান সমন্বিত হয়েছেন আল্লা আলমিনের কোথায় আছেন তিনি এই সম্পর্কে কার কাছে বেশি থাকতে পারেন একমাত্র যাকে আল্লাহ জানিয়েছেন ভুল নেই কিন্তু আসলে নাম হচ্ছে সুরাই সাজদা কিন্তু আলিফুল্লাহ দিয়ে শুরু হয়েছে এই জন্য লাম রহমা আলিফুল্লা বলেছেন প্রসিদ্ধ সুরের নাম আছে হামিমা কিন্তু আল্লাহ সেই সত্তা যিনি আকাশ সময় এবং জমিন সৃষ্টি করেছেন এবং যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে সবকিছু দিনে। ছয় দিনে তাহলে এখানে অতিরিক্ত জানতে পারলাম আগের করছে আকাশ জমিনের মাঝে যা কিছু রয়েছে যত কিছু আল্লাহ রেখেছেন আমাদের জন্য গাছপালা সাগর মহাসাগর আর তারপরে জমিনের ভিতরে ভূগর্ভ সবকিছু মাবেন তাইয়া ছয় দিনে সমস্ত অতঃপর তিনি আরু সমুন্নত হয়েছেন সুরেশম্বর চার সুরাহ কি রয়েছে মোহনাল আল্লাহ সেই সত্তা যিনি আকাশ সময় অতবার তিনি আরো সে সমুন্নত সুরে হাদিদ আয়াত নম্বর চার এই ছিল আয়াত কোরআনিক যথেষ্ট নাই এই আকিদের জন্য এই বিশ্বাসের জন্য যে আল্লাহ কোথায় এই যে প্রশ্ন আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না যাবে না যদি এই প্রশ্ন করা গুমরাহ হয় যেমন বলে থাকে প্রশ্ন করা যদি ভুল হয় তাহলে আল্লাহ করতেন না বরং এই প্রশ্নের উত্তরের জানা ফরজ যে প্রশ্ন উত্তর করানি কেন এতবার করে একটি বিষয় বলা হচ্ছে এ তো আর সে সমুন্নত হওয়ার কথা আর আকাশের ওপরে আল্লাহ রব্লা এই বিষয়ে আরো আয়াত রয়েছে যে আসছি এরপরে জি তো এই বিষয়ে প্রশ্ন করা যাবে শুধু নাইজ নাই বরং এই প্রশ্নের উত্তর জানা ফরজ এই প্রশ্নের উত্তর জানা ফরজ যে আল্লাহ কোথায় আইন আল্লাহ কোথায় এর উত্তর জানা প্রত্যেক মুসলিমের ইমানের জন্য ফরজ না হলে তার তৌহিদ পুরা হবে না যার তৌহিদ নাই তার বাকি কোন আমল কবুল যার তৌহিদ কায়ে হয় বাকি অন্য সারা সবকিছু কায়েম করেও কিছু কায়ে থাকে না তৌহিদ করে হচ্ছে মূল দিনের আর সেটা হচ্ছে দিনের মূল বিষয় সমস্ত ছিল আল্লাহ রয়েছে নবী রসুলগণ হচ্ছে বই মাতৃ সতার ভাইয়ের মতো সৎ ভাইয়ের মতো আবুম তাদের বাপ এক হয় ভাইদের বাপ এক হয় ওমস তার মা ভিন্ন ভিন্ন হয় ঠিকই তেমনি দিন হচ্ছে সমস্ত নবীর এক আর এই দিনের মূল বিষয় ছিল তহিদ সমস্ত আল্লাহ ছাড়া কোন সত্য এলাহ নেই তহিদুল সমস্ত নবীর রসুলগণের দাওয়া সুরে আরাফ সুরাহুদ পড়ে দেখলে তহিদ হচ্ছে আসল দিনের দিনের প্রতিটি বিষয় ছোট বিষয় হল সেটা দিনের একটা অংশ হচ্ছে ইসলাম কিন্তু শাখা প্রশাখা কায়েম হবে আর মূলটাই কায়ে হবে না কেমত পর্যন্ত তাদের দিন কয়েম হবে না শির্ক মুক্ত হলো না সিরক রেখে দিলো এবাদতের ক্ষেত্রে শির্ক রেখে দিল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 নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তো হিত একত্র প্রতিষ্ঠা করার একটি গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত এই দুটি কথা আসমানের ওপর আরো সে এই দুটি কথা কেন বলবেন একটু পয়েন্ট ভালো করে কারণ শুধু আর যদি বলেন যে আল্লাহ আরো সে তো বিদ্যার্থীদের আরেকটা চোরা রাস্তা আছে কোথায় আছে আল্লাহ আরো সে আছেন আর আরো সেখানে বুঝে গেল আর যখন আল্লাহ আল্লাহর আরো এইখানে আল্লাহ আরো আছেন তার মানে আল্লাহ প্রত্যেকটা মমিনের অন্তরে অন্তরের জায়গা করে আছেন ওই খাবার জি আল্লাহ যদি বলেন সত্তাগত দিক থেকে জাতের দিক থেকে মমিনের অন্তরে তাহলে এটা হচ্ছে মখুলুক যে মাখলুক সে হচ্ছে খালেক এই জন্য আরবি বলতো যে যত সুন্দর হ্যাঁ যত সুন্দর মানুষ দেখবে বিশেষ করে যত সুন্দরই রমনী দেখবে তত ভালো করে আল্লাহকে দেখতে পাবে হ্যাঁ আর এই যে কুফুরি তার ইতিহাস আছে সে এক সুন্দরী এখনো আল্লাহকে দেখার দিয়ে ওই কে দেখতে চাই দেখলাম সুফিরা এইভাবে জাতিকে গোমরা করেছে অশীল্লা ডুবে থেকেছে আর কুফুরি তো ডুবে থেকেছে ইবনে আরবির কিতাব এই সব কুফুরিয়া কিতাব এই সুফি ইসমের কিতাব গড়ে বাংলায় কেমন করে বাঙালি জাতির ঘরে ঘরে ঢুকেছে কিছুদিন আগে গেলো হইলো বোখারি মুসলিম ইবনে আরবির কিতাবের হ্যাঁ শিরকি সিরকি কুফি আকিদার আছে এবং গাজালির কিতাবের তরজমা অনেক আগে আয়াত একটি শব্দ শুধু ব্যবহার সেটা হচ্ছে ইস্তা ইস্তবা ইস্তফা আর অন্য কোন শব্দ ব্যবহার হয়নি अर्थ देनाविल अर्थ स्पष्ट अर्थ क्लियर अर्थ बात दिए अस्पष्ट दूर अर्थ ने অর্থ এমন কোন যে অর্থটি সম্ভাবনা আছে কিন্তু দূরের সেটি যদি এরকম হয়তো। তাহলে অন্য কোন শব্দ ব্যবহার করা হইতো যেটা যে অর্থটা নিতে চাইছেন সেই অর্থের আহ কাছাকাছি শব্দ হইতো আহ কিন্তু একটি শব্দ ব্যবহার করা হয়েছে ইস্তওয়ার ইস্তিওয়া সম্পর্কে বলছেন যে আলোচনা আমি করেছি হ্যাঁ কয়েক সপ্তাহ বিষয়টি বলেছি যে আল্লাহ রবুল সিফাত গুলি দুই ভাগে বিভক্ত এক হচ্ছে না আর একটি হচ্ছে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 হ্যাঁ আল্লাহর আরো সে সমুন্নত আল্লাহ কি কর্ম আল্লাহর কাজ আল্লাহ আরো সে এটা হচ্ছে আল্লাহর কাজ বুঝা গেছে কাজে একই অবস্থা থাকে না কিন্তু সত্তাগত গুণ সবসময় থাকে যেমন আল্লাহর চেহারা আছে এটা কি জাতি সেফাত এমন কোন সময় হইতে পারে যে আল্লাহ চেহারা নেই না কিন্তু আরো সে হওয়া কখনো এক কাজটা আপনি করছেন কখনো অন্য কাজে আছেন কি পারেন না বুঝতে পারছেন না তো কর্ম মানুষের পরিবর্তন হয় কিন্তু সত্তা পরিবর্তন পরিবর্তন পরিবর্তন হয় হয় না না। কিন্তু কাজে আসে। আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আবার আল্লাহ আরও সে সমুন্নত ঠিক আছে এই যে কর্ম আল্লাহ নেমে আসা কর্ম সব সময় নেমে আসেন না হ্যাঁ সে রাতের শেষ তৃতীয় অংশে নেমে আসেন আল্লা ফেল পরিবর্তন ঘটে সেফাতে ফেল আর সেফাতে জাতি আর শুধু মন্ত্রের মতো মুখস্থ না করে হাতে না বুঝে মুখস্থ করে তাহলে হবে কি যে মগজে ঢুকে যাবে আর না কর্মগত গুণ আর হচ্ছে সত্যাগত আল্লাহ বলছেন আল্লাহ যতটা জানেছে ততটা বলবো তার বেশিও বলবো না আর যেটা বলা হয়েছে সেটা অস্বীকার না আর অপব্যাখ্যাও করব না তাহারিফ না তাকে ইফ মানে ধরন কেমন কোন কিছুর সাথে তুলনা যে মাতৃভাষায় চারটি অর্থ হয়ে থাকে খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এরপরে আর কোন সংশয় থাকবে না এই বিষয়ে যদি বিষয়টি ভালো করে বুঝে নিয়ে আপনি এর উপরেই মান নিয়ে চলে আসেন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 প্রথমটি হচ্ছে আলাপের হওয়াফা ইরতা মানে রাফা মানে কোনো কিছু নয় ইরতা নিজে উঠা হ্যাঁ তাহলে ইরতফা মানে ওপরে উঠলেন মানে সমুন্নত হলেন জি হ্যাঁ তৃতীয় অর্থ হয় সাদ মানে হচ্ছে চড়া রোহন করা এই জন্য মানে কি্তা আল আর অতঃপর তিনি আরসের ওপরে কি করলেন উঠলেন করলেন সাহেদা শব্দ অর্থ চার নম্বর অর্থ ইস্তাকার ইস্তাকার এই করা অবস্থান করেছ এটা ইস্তাকার ব্যবহার হয় ইস্তাকার ফি দমে কি করছে অবস্থান করেছে ইস্তাকারা মানে অবস্থান করা কারার নেওয়া বাইরে তোমাদের কাজ কাম না মাঠে ঘাটে ফিল্ডে আর ফ্যাক্টরিতে কারখানাতে না তোমাদের ওয়াকারনাফি ফি তোমরা অবস্থান করো তোমরা তোমাদের বাড়িতে মানে কি আর ইস্তাকাররা আলাফা সাঈদার যদি সুন্দর বাংলায় তর্জমা করেন তাহলে সমুন্নত হওয়া ঠিক আছে ঠিক আছে না আল্লাহ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 আর আপনার এই যেটা বলা হচ্ছে কি রয়েছে সমুন্নত শব্দ আছে সমুন্নত কিসের অর্থ হলো আলহ মানে হইল মানে হলো সাইদা মানে এখন বাকি থাকলো ইস্তাকাররা ইস্তাকাররা মানে সমুন্নত হওয়া হ্যাঁ হতে পারে কিন্তু তাছাড়াও হতে পারে কি হতে পারে অবস্থান করা সেটা সমাসীন হইতে পারে সুতরাং যারা সমাজ আছে সেগুলো এতেও সমাজের অর্থ আছে এটা আপনাদেরকে পড়ে শোনাই এই অনুবাদটা ছয় সাতজন মিলে করেছেন আর সম্পাদনা করেছেন শেখ আব্দুল তো এক আলোচনাতে আমরা একটা বড় প্রোগ্রাম ছিল সেখানে ছিলাম তারা আলোচনা আলোচনা ভালো করে সময় না তারপরে আমি মনে করলাম এটা আমি ভুল মনে করি না তবে আমি মনে করলাম যে সমোন্নত অধিকাংশ অনুবাদকার যখন করছে তো সমোন্নত টাই করি পরের আলোচনাগুলি করি যে শব্দ আমার প্রয়োগ হয়েছে আমার পক্ষ থেকে যে আমি এটা খুলে দেখলাম যে আসলে এতে সমাসীন আছে একটি আয়াত বের করা যাক সুরায় তহাই বের করি সুরায় তহাত আয়াত আর রাহমান আলাল আর সিস্তা আয়াত পাঁচ দেখেন তিনি বলছেন অনুবাদ করি এটা তার পক্ষ থেকে অবতীর্ণ যিনি সমুচ্চ আকাশমন্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন পরম দয়া নয় আরো সে তারপরে কি বলছেন পাঁচ নম্বরে পরম দয়াময় আরো সে আসন গ্রহণ করা সমাসীন মানে আসন গ্রহণ করা আসন গ্রহণ করা যে কোনোভাবে হইতে পারে জানালাসা কেউ তর্জমা করেন ইস্তফার যদি বললেন যে আল্লাহ আরো বসলেন ভুল তর্জমা বুঝা গেছে আরো সে দাঁড়ালেন ভুল তর্জমা হ্যাঁ এইসব শব্দ দিয়ে না অবস্থান করলেন আপনি আসছিলেন মাহফিলে বা আমি আসছিলাম কোন একজন বিশেষ ব্যক্তি আহ যার মন্ত্রী মিস্টার এগে সৌদি আরবিয়া আমিররা আসেন আসছেন মনে করেন আসার পরে তিনি আসন গ্রহণ করলেন শব্দ দিয়ে ইস্তাওয়ার তর্জমা করা হয়েছে আর এই সমস্ত তর্জমাগুলি সালাফ থেকে বর্ণিত নতুন নাই এই কথাটি শেখ সাহল ফৌজানের পক্ষ থেকে শোনাচ্ছি দেখি দিলাম আর বলেও দিলাম যে এটা আহলেদ সালাম দেখলাম যে সমাজীন বলে তর্জমা করেছে সে গুমরা ওর কথা কি এই রকম কথা অথচ যারা এই সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে লিখি করে তারা কোন ওইরকম বড় আলেম লিখি করছে আর নাম থাকবে সাধারণ একজন মানুষ শিখেছে আরবিধান যেমন তোমার কথা নাকি দেখেন শোনাচ্ছি বলছে এই চারটি এই চারটি অর্থের মধ্যেই সীমিত চারটি শব্দ মুখস্থ হয়ে গেছে আশা করি আপনাদের ইস্তফা মানে আলাফা হ্যাঁ আরেদা আর ছর তিন্তালাফ তারপরে গুলোকে খালা বলতে পারে তারপরে খালাফ খালাব মানে খারাপ না কিন্তু বলবেন যারা কিন্তু খালাফ আমরা সালাফদের খালাফ মানে সালাফদের আপনার কি অনুসারী আমরা যে শব্দটি এই অসুস্থ ছিলেন আয়াতগুলির তারপরে শেখ সাল ফৌজান প্রত্যেকটি আহমা তুলি আর উল্লেখ করা দরকার নাই বিনা খুটিতে এই বিষয়টি আল্লাহ তারা এটাতে আমিদ করা হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ যে খুঁটি নেই যেমন বললাম আসাহ তবে প্রথম তফসিরটি হচ্ছে অধিক বিশুদ্ধ বেশি সহিত আগে বলেছি এই আয়াতগুলি দ্বারা যা কিছু আমরা অনুধাবন করলাম বুঝতে পারলাম তা একটা যেমন প্রমাণ হলো তেমনি কিসের প্রমাণ হলো এর বিপরীতটা যারা এই ইসতেওয়ার অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে তাদের আলামান আর এতে খন্ডন রয়েছে ওইসব লোকদের যারা ইস্তেয়া শব্দের করেছে বাবেন স্বর্ণযুগি আর যারা বিদাতি বলবেন তারা তাদের ইস্তাউলা বা কাহারা দিন আকাশ জমিনে সৃষ্টি করলেন তারপরে ইস্তফা আরো কি আরস নিজের ক্ষমতাধীন করলেন তার আগে আরো আল্লাহর ক্ষমতার বাইরে ছিল নাকি এই হ্যাঁ যদি এই আকি রেখে আখে যে আল্লাহ আর হাত ছাড়া ছিল আর ক্ষমতার এমন ব্যক্তিকে কাহার বলা হয় আল্লাহর একটি নাম হচ্ছে আল কাহার হ্যাঁ যার কোন প্রতিদ্বন্দ্বী নেই অপ্রতিরোধ বা যার কোন প্রতিদ্বীদ্বন্দ্বী নেই ফার্স্ট কি আবার হল মুল্কাতিরা মানে আসমানীন হইলেন এই অর্থ তাদের কাছে হচ্ছে ইস্তাওয়াল আর আল মূলকে পৃথিবীর আসমান জমিনের রাজত্বের ওপর তিনি কি क्षमता करके भ्रांत धारणा तरह चार उल्लेख कर प्रथम खंडन हे इस्ता मान इस्ता নিজের ক্ষমতাতে নিয়ে আসা আর মানে হচ্ছে রাজত্ব এই তফসির হচ্ছে ংশ মহাদেশিন এমাম আবু হারিফা সাফি মালিক আহমদ তারাও এর মধ্যে প্রায় শেষ এর আগে শেষ তারপরের যুগে বেশি ফিতনা যদিও ফিতনা বিধাপ শুরু হয়ে গেছে আর এইরকম রহমাউলার যুগে রয়ে হয়েছিল। মোহতাজিল মোহতাজিল হয়ে গেছিল তখনকার শাসক তো বলছেন যে এই ছিল সাহাবাইকার তাবিন আমাদের সালাফি অনস্মরণীয় দুদিন সেটা প্রত্যাখ্যাত এই অর্থ কেন প্রত্যাখ্যাত সহজ প্রথম খন্ডন হচ্ছে যে এইটি হচ্ছে নতুন যুক্তি যদি ইস্তা মানে কি হয় বেদাতিদের অর্থ কি বললাম হ্যাঁ আরবি শব্দটা মনে রাখেন ইস্তা মানে ইস্তাউলা ইস্তোয়া মানে ইস্তাউল্লা ইস্তাউলা শব্দটি থেকে আমর শাসককে বলা হচ্ছে কি তো ইস্তাউলা মানে নিজের ক্ষমতায় নি আসা এটাই যদি অর্থ হয় আল্লাহ কি হইল ছয় ছয় দিনে আকাশ সৃষ্টি করার পরে সবকিছুর কি হলেন হ্যাঁ ক্ষমতা কি করলেন দখল করলেন বা নিজের ক্ষমতায় নি আসলেন যদি হয় তো বলছেন যে তাহলে আরস এবং জমিন আর আসমান আর নিচে থেকে সবকিছু এমনকি জীব জন্তু পশু পাখি এবং সমস্ত মাখলুকাত আর সে কি পার্থক্য থাকবে কি পার্থক্য থাকলো আল্লাহ শুধু আরো মালিক হলেন সবকিছুর মালিক হলেন যদি মালিক হওয়ার পরে আর পাহাড় পর্বত আছে সাগর মহাসাগর আছে আর যত কিছু আছে জমিন আসমান কিছু আছে তাহলে আল্লাহ শুধু আরস কেন বর্ণনা করবেন আল্লাহকে যদি কথা বলতে হইতো যে আল্লাহ ছয় দিন আসমান জমির সৃষ্টি করার পরে নিজের ক্ষমতায় সবকিছু আল্লাহর লাভ হইল হ্যাঁ আল্লাহ বেকার বেকার নাকি তাই বলছেন শেখ আলি ফান আল্লা কোন ক্ষমতা ছিল না এমন কি তাও তো না সবকিছুর ওপর তার ক্ষমতা রয়েছে এবং তিনি সবকিছুর মালিক ফালা এখন দেখল আর সে ফায়দা তাহলে এখানে আরো শব্দটি উল্লেখ করার কোন ফায়দাটা হইলো কোন ফায়দা নেই তাহলে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 যদি ইস্তা মানে ইস্তাওলা হইত তাহলে তাই ওইটা দরিল দেখো এক জায়গাতে ইস্তাওলা হয়েছে আয়াতে অত হাদিসে সেজন্য আমরা ইস্তাওয়ার কি দিয়ে করছি ইস্তাওলা দিয়ে করছি যে আল্লাহ নিজের ক্ষমতায় বা ক্ষমতা পেলেন বা ক্ষমতা করলেন তো বলছেন যে এই ইস্তা আল আর শব্দ টিন এবং সন্নাতে অনেক বেশি বর্ণিত হয়েছে আল্লাহ মালিক হলেন এই কথা নেই যদি এরকম আসতো তাহলে হাত বিবেতুন নসুস তাহলে বাকি অন্যান্য ইস্তফা ইস্তা ইস্তফা গুলোকে ইস্তাউলা দিয়ে তর্জমা করতাম যে একাতে ইস্তাউলা শব্দ এসে সে আমরা ওইটা দিয়ে এটা তর্জমা করছি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 আর মালিক হলেন তারপরে শব্দ দিয়ে যখন ব্যবহৃত হয়েছে যেটা প্রমাণ করে এই তার তীপ পর্যক্রমে আসমান জমিন সৃষ্টি হয়েছে আর তারপরে এটা ওল মোহলা এবং তাতে বিলম্ব প্রমাণ করে সৃষ্টি করার পরে তিনি মালিক হবেন এটা হয়তো না তিনি আগে থেকে মালিক আছেন আর অন্য আরেক চে আয় আছে কোরআন যে আল্লাহ রব আলী আগে ছিল আর সহু আর ইস্তাহা মানে হচ্ছে দখল করা বা নিজের নিয়ে আসা তাহলে এই অর্থ ভুল তাই বলছেন ফাইনাল আরশা কেন মৌজুদলা খালকে সমস আসমান জমির সৃষ্টি করার আগেই ছিল বিদ্যমান ছিল কতদিন আগে তাহলে এটা কেমন করে হইতে পারে যে আল্লাহ রব আলিন আসমান জমিন সৃষ্টি করা পর্যন্ত আরো মালিক ছিলেন না এটা হইতে পারে কথা হ্যাঁ বুঝতে পারছি যেটা বাতিল কথা আল্লাহ আলম সাহেব বলছেন আল্লাহ আলম এই খন্ডনগুলি তিনি নিয়েছেন মজমুল ফাঁত শেখুল ইসলাম তাইমহল্লার পঞ্চম খন্ড ১১৬ ষোলো থেকে তারপরে আরেকটি বিষয় আছে যেটা এর সাথে সংশ্লিষ্ট সুতরাং আল্লাহ রে সমুন্নত হওয়া সমস্ত আল্লাহ যেমন আরো সে সমুন্নতের উর্ধে সৃষ্টি জগতের ওপরে আছেন এর দলিল সংখেও বলি দি কোরআনে করিম রসুরুল্লা সদিস হ্যাঁ এবং সালাফি সালের ইজমা সাহবাই তিন এর এবং এর দলিল হচ্ছে মানুষের আকল যুক্তি এবং এর দলিল কেমন করে দলিল এটা সঙ্গে যদি সেটা হচ্ছে যে কোনো মানুষ ক্রাফের পর্যন্ত যদি কোথাও জলমের শিকার হয় শিকার হয় মার খায় তো তখন একটি আহ মহাশক্তির আশ্রয় মনে মনে তলাশ করে তার মন বলে যে আমার মহাশক্তির প্রয়োজন যিনি আমার এই জলকে অত্যাচারকে আমার মধ্যে দূর করবেন মনটা কোন দিকে যায় কখন কেউ যদি মার খেয়ে থাকেন তো বুঝতে পারছেন হ্যাঁ কিচ্ছু জানে না ইসলামের আল্লাহ তোর বিচার করবে এমনি তো অটোমেটিক হাত উঠে যাচ্ছে আঙুল উঠে যাচ্ছে হিন্দুদের কথা তো খুব প্রসিদ্ধ পাশাপাশি বাস করছেন আপনারা জানেন এই সংক্ষিপ্ত কথাটি যে আল্লাহ যে শিশি জগতের উর্ধে তার দলিল কোরআ আছে হাদিস আছে সালাফদের ইজমাতে রয়েছে গুমরারা খালাফরারা করেছে মাত্র হ্যাঁ আর তারপরে কি বললাম যুগ দিয়ে দলিল আর ফিতাল এত অফ মানে গ্রহণ করা অফাত সবসময় না মৃত্যু না অফাত মানে হয় না তা অফ মানে পূর্ণরূপে গ্রহণ করা জি তো আমি তোমাকে গ্রহণ করব নেব কিসের মাধ্যমে এই অফাত হচ্ছে অফাতফা শুক্র ছোট অফাৎ বড় মৃত্যু নয় বরং নিদ্রার মাধ্যমে তো যখন ঈসা আলী সালামকে ঘর থেকে জৈম থেকে এবং তাকে তারা হত্যা করবে রক্ষা করেন আল্লাহ উঠান তখন নিদ্রা অবস্থায় উঠিয়েছিলেন জাগ্রত অবস্থায় নিম্ন মতো অফিকে এ হচ্ছে এলাইয়ে এবং আমার কাছে তোমাকে উঠিয়ে নেব আমার কাছে তোমাকে উঠিয়ে নেব এই উঠিয়ে নেব থেকে কি বোঝা গেল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 দ্বিতীয় দলিলাম সুবিআল অস্পষ্ট করে দেওয়া হয়েছিল মনে করেছে ওই সদৃ দেখে মনে করেছে যে ঈসা কী তোমা আল্লাহাম বর্রফা হই আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছিলেন এলেই কার দিকে একশো আটান্ন তৃতীয় দলিল এলাইম আল্লাহ দিকে কথাগুলি কালিম আতনের জমা ভালো ভালো কথাই বন্ধ কথা উঠে মানে সব লিখা হয় এলাই কিন্তু প্রতিদান পদে সে যেন ভালো কথা বলে কালিম উত্তই জিব আল্লাহ ভালো কথা কি করে হয় চড়ে আল্লাহর দিকে চড়ে ওয়াল আর ভালো কথা কে হ্যাঁ কি করে উঠায় ওপরে ভালো আমল ভালো কথাকে কে উঠায় যদি আপনার ক্যালেমা মুখে থাকে ভালো কথা আর তার অনুযায়ী আমল থাকে তাহলে এই কালেমা উপরে উঠবে এবং যোগ্য হবে কিন্তু আমলের সালে নেক আমলের যেন দুটো শর্ত রয়েছে জানা আছে নেক আমলে কি একমাত্র আল্লাহর জন্য আর নবীর তরিক তাহলে কি হবে তরিকা হলে সেটা ভালো আমল হবে তো আল্লাহর দিকে কথা আর ভালো কথা ভালো আমল মানে আপনি যদি হ্যাঁ মুখলেশ ব্যক্তি হন আপনার আমল একমাত্র আল্লাহর জন্য হয় আর আপনার আমল একমাত্র রসুল তরিকা হয় তাহলে এই আপনার এই তরিকা মানে কোরআন অনুসারী হওয়া এবং সন্ন্যার অনুসরণ কি করবে আপনার ভালো কথাগুলি কারণ আল যে আমি হইতা মুশ্রেক না হয় আর সন্নার অনুসারী হবে বেদাতি না হয় এই দুটো শর্ত যদি থাকে তো ইয়ার ফল কথাগুলি সব যত্ন করছেন সারাদিনে সবগুলি উঠবে তাহলে তারপরে দেখেন চার নম্বর আয়াহানু হামান কি ছিল হের প্রধানমন্ত্রী হে হামান আমার জন্য বড় অট্টালিকা কি কর তৈরি করিড়ির রাস্তায় উপরে উঠবো আসবাব আকাশ কিসের রাস্তায় আসমানের রাস্তায় আসমানের সিঁড়িতে আমি উঠবো ফলিয়া এলা মুসা হেমুসা আমি। জাতিকে কিভাবে ধোকা দেয় জাতিকে ধোকা দেয় হ্যাঁ জি দুই শ্রেণীর মানুষ ধর্মগুরুরা আর ক্ষমতার গুরুরা ক্ষমতার গুরুরা মানুষকে বোকাবানা আর যাদের কাছে আর ওই আল্লাহকে উকে মেরে দেখতেও পারবো না কিন্তু জাতি হচ্ছে বো কামুর কো অশিক্ষিত এই দেখিয়ে বাংলা বাঙাল বুঝিয়ে দিই বাঙালি বুঝে বুঝেন তো কেন আল্লাহকে দেখতে হইলে আল্লাহ সর্বতরে বিরাজমান একটু দেখি এই আকিদা ছিল না জি হের হারিয়ে দিয়েছে তহিদুল ইস সিফাত কে অস্বীকার করে অথবা আর এর করে তারপরে মহান আল্লাহ বলছেন আমিন্তু মানফিস তোমরা কি নিরাপদ হয়ে গেছো নির্ভীক হয়ে গেছো তোমাদের অন্তরে কোন ভয় নেই আমেনা ইয়া এর মানে হচ্ছে নিরাপদ হয়ে যাও নির্ভীক হয়ে যাও ভয় ভীতি না থাক আর আমানা ইয় মানে ইমান নিয়ে আশা বিশ্বাস স্থাপন করা আমিন তো মানফিস সময়ে যেই সত্তা আকাশে রয়েছেন তাকে বলে তোমরা কি নিরাপদ হয়ে গেছো আল্লা ধরবেন না আল্লাহ পকড়া করবেন না প্রকম্পিতা তমোর করি রয়েছে জাল জালা ভূমিকম্প হওয়া জমিন যদি আল্লাহ ধসিয়ে দেন তো জমিন তখন আর স্থির থাকবে না তখন হ্যাঁ প্রকম্পিত হইতে থাকবে ফায়দা হমর আমিন তুম আরো দেখেন তারপরে নির্ভীক হয়ে গেছে তখন তোমরা শীঘ্রই জানতে পারবে মানে কেফা নজির ছিল আসলে এই জন্য নজির করা আছে আমার সতর্কীকরণ কেমন ছিল তখন বস তখন বুঝতে পারবে সৈয়া মুখের আয়ত ষোলো সতেরো কি বোঝা গেলো আল্লাহ কোথায় রয়েছেন আকাশ এখন ফি শব্দ ব্যবহার হয়েছে নাকি আছে শব্দটি ওপরের ক্ষেত্রে ব্যবহার করছো বুঝা গেছে না আমি সেন্টারে আছি মানে কি কি দেয়ালের ভিতরে আছি আছে টেবিলে আলাপ এলো না ফি ফি তাহলে কি আসলে আলাপ তাও এলা বোঝা গেছে না জাতুঘরদেরকে যাদেরকে সুলে চড়িয়েছিল কিসে হ্যাঁ খেজুর গাছে ঝুলিয়েছিল খেজুর গাছের ভিতরে মানে কাণ্ডের ভিতরে ঢুকিয়ে না ওপরে কিন্তু যে শব্দটি ব্যবহার করেছিল আল্লাহ সেই কথাটি তার ভাষায় খেজুর গাছের কাণ্ডে কাণ্ডে ফি আলা খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে শুলে চড়াবো ঝুলাবো তোমাদেরকে এখানে ফি মানে আলা এরকম আমরা রাত দিন ব্যবহার করি বা মোবাইলটা আরবি ভাষা তো হয় আমাদের ভাষা হয় ওপরের ক্ষেত্রে শব্দটি আমরা ব্যবহার করি তো এখানে এরকম আমিন তো মানফিস মানে আকাশের ভিতরে না বরং আলাস যেই সত্তা আকাশের ওপরে রয়েছেন সেই সত্তা বলে তোমার নিরাপদ হয়ে গেছে ভয় করো না জি হ্যাঁ আল্লাহ আকাশ ওপর রয়েছেন তফসিল করা হয়ে গেছে এখন শেখ সাল এই দুটি আয়াতে প্রথম দুটি আয়াত দেখি আমরা প্রথম দুটি আলা হেমা এই আয়াত দুটি প্রথম দুটি আয়াত কি ছিল আমার কাছে আল্লাহ রয়েছেন এই লাস্টে দুটি আয়াতের কথা বলছেন কথা আগের গুলি এক একটি করে ও সাথে বলে দিয়েছেন রাফা হয়ে গেছে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 আয়াত প্রমাণ করে যে আতগুলি লেখক বর্ণনা করেছেন এখান বা উল্লেখ করেছেন আল্লাহ রব আলমিন উর্ধ্ব রয়েছেন অডু সবকিছুর ওপর রয়েছে যেমন আগের চ্যাপ্টারের আয়াতগুলি প্রমাণ করেছে আল্লাহ ইসবাত যেটা ছিল যে আল্লাহ ইসবাত আল্লাহ রাবুল আলমিন সমস্ত সৃষ্টি জগৎ থেকে সুচ্ছে এটা একটা বিষয় সৃষ্টি জগতের ওপরে সহজ ভাষায় আর আগের বিষয়টি ছিল আল্লাহ দুটো বিষয় এই আরো সমোন্নত হওয়া আর আল্লাহ সৃষ্টি জগতের উর্ধে এই দুটো ভাষায় বা দুটো বিষয় পার্থক্যটাকে আলাদা আলাদা শেখুল ইসলাম ইভিনে তাই রহমান বর্ণনা করছেন বলছেন তিনি এখন আবার ফিরে আসেন সেফাত গুলি আল্লাহর গুনগুলি দুই ভাগে বিভক্ত কি সেফাতে জাতিয়া আর সেফাতে ফেলিয়া আপনাদের সবার আছে। সুরা আলা সব রব্যেকা আল আলা। তসবি করো হে মানুষ হে মুসলিম রব্যাকা তোমার সেই রবের যিনি আলা মানে সবচেয়ে তিনি উচা সর্বোচ্চ সুমহান যিনি সর্বোচ্চ তিনি যেমন তার ইজ্জতের দিক থেকে সুমহান তেমন তিনি তার অবস্থানের দিক থেকে সুচ্ছে সবকিছুর আল্লাহরে বলা হয়নি যে সবকিছুতেই অথবা আসাল না আলা তো এটা উপরমান করে আল্লাহর ওলু তো আল্লাহর সৃষ্টি জগতের উর্দে হাস সু উচ্চ হওয়া এটি হচ্ছে জাতি সিফাত আল্লাহ সমস্ত সৃষ্টি জগতে ঊর্ধ্বে এটা কি সেখানে আল্লাহ আছেন ওপরে আছেন কেমন ভাবে আছেন জানিনা কিন্তু সমস্ত সৃষ্টি জগতের অরদে আর আল্লাহ আরো সে সমুন্নত এই কথাটি হচ্ছে আল্লাহর সেফাতে ফেলিয়া কর্মগত গুণ আল্লাহ আরো সে এটা হচ্ছে আল্লাফাত আর সমনত হওয়া আরো সে কর্মগত সিফাত আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টির উপর সু উচ্চ সমান হওয়া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 তখন হয়েছেন তিনি না তার ইচ্ছার বিরুদ্ধে তার আগে পারতেন না তিনি নিজের ইচ্ছা এবং নিজের ক্ষমতায় সমুন্নত হয়েছেন আসমান জমিন সৃষ্টি করার পরে আরেকটি পার্থক্য হচ্ছে যে আল্লাহর সু উচ্চ হওয়াটি হচ্ছে যুক্তি এবং দলিল তারা প্রমাণিত আল্লাহর আল্লাহ যে সমস্ত সৃষ্টির কি যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি জগৎ তাকে ঘিরে থাকবে সৃষ্টি জগৎ পরিবেষ্টন করে থাকবে সৃষ্টি জগৎ তার চারিদিকে থাকবে এটা হইতে পারে না যুক্তি আর ইস্তিমা যে আল্লাহ যুক্তি সে সমন্বিত হওয়া বেতন এই জন্য আল্লাহ থেকে নকল হয়েছে মানে বর্ণিত হয়েছে আর রসুল উল্লাম থেকে মনকুল হয়েছে বর্ণিত হয়েছে নকল মানে হচ্ছে জি হওয়া বর্ণিত হওয়া পুরানিক বর্ণিত হয়েছে অথবা আরবিতে কি লেখা থাকে জানেন মনকুল আহ দেখবেন মনকুল আরবি দেখবেন কি মনকুল এই যে নকল হয়েছে আমার না সেটা আর নকল হয়েছে। তো নকল মানে দলিল আর দলিল আমাদের হচ্ছে করান এবং এই বিষয়টি আকল এবং নাকল দ্বারা প্রমাণিত এরকম কথা অনেক জায়গায় লিখা থাকে কেতাব এর অর্থ হচ্ছে তো আল্লাহ আরো সে এই কথাটি জ্ঞান বিবেক দ্বারা বোঝানো যাবে না কিন্তু কি দিয়ে বুঝাবেন হ্যাঁ দলিলকরানি দলিল